আমরা নবম দর্শে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সে বিষয়টি ছিল লেখক রাহমা হুল্লাহ তিনি অধ্যায় পেতেছেন আল খাউফ মিনা শের শের সম্পর্কে ভীতি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 সাহাবিদের মধ্যে শুধু নয় বরং এ উম্মের মধ্যে আল্লাহ রসুল সালি সাল্লামের পরেই যিনি সবচেয়ে বড় ইমানদার তিনি হলেন প্রথম খলিফা আবু বাকর তিনি আবেদন করে বসলেন্লা রসুল সাল আলিহাল্লাম শের যদি এতই সূক্ষ্ম হয়ে থাকে তাহলে এই শের থেকে বাঁচাতো আমাদের জন্য খুবই কঠিন খুবই কষ্টকর অতএব আপনি আমাকে এ বিষয়ে আমাদেরকে কিছু দোয়া শিক্ষা দিন আল্লাহ রাসুল সাল্লাহাম তখন একটি দোয়াও শিক্ষা দিলেন যে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সত্যিকারই যদি সে থেকে বাঁচতে চাই আমাদের উচিত সেই দোয়াটি জেনে নেওয়া এবং সেই দোয়াটি নিয়মিত আল্লাহ রব আলিনের কাছে পেশ করা সেই দোয়াটি হচ্ছে বিকা আন আনা আলাম আল্লাহা আলম যেটি সৈহাদিস প্রমাণিত আল্লাহ রসুল সাল্লাহাম শিক্ষা দিলেন কোন অবস্থায় ও আনা আলাম। জেনে শুনে আমি শের অপরাধে লিপ্ত হব। এই অপরাধে যেন কখনো লিপ্ত না হই এ বিষয়ে আপনার কাছে আমি আশ্রয় যাচ্ছি ও আস্তা ফিরুকা আলাম। আর আমি ওই বিষয় থেকে আপনার কাছে আবার ক্ষমা প্রার্থনা করছি যেটা আমি জানি না জানে আমার অজানাই না বুঝেই হয়তো আমি যদি কখনো আবার শেরকে লিপ্ত হয়ে যাই তাহলে সেই অপরাধগুলি আমার ক্ষমা করে দিন এভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহসাল্লাম তিনি শুধু আউ ও করা লহুকে নয় বরং তার গোটা উম্মাদ সকলকে আমাদেরকেও দোয়া তিনি শিক্ষা দিলেন তাই আসুন আমাদের উচিত আমরা আমরা জেনে নেব নিয়ে সেই অনুযায়ী আল্লাহ করার চেষ্টা করব সেই দোয়ার মাধ্যমে আল্লাহ হয়তো আমাদেরকে সেই শের থেকে বাঁচাবেন আবার আমরা শেরকের বিষয়ে ধারণাও নেওয়ার চেষ্টা করব যেন আমরা জেনে শুনে কখনো শেরকে লিপ্ত না হয়ে যাই প্রিয় বন্ধুরা আসুন লেখক রহমহল্লা তিনি এ অধ্যায়ে সেইগুলির আল্লাহ রসুল যে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে যে বিষয়টির বেশি আশঙ্কা করছি সেটা হলো শেরকে আসগার তোমরা হয়তো ছোট সের লিপ্ত হয়ে যাবে জিজ্ঞাসা করলেন সাহাবাই কেরামগণ হে আল্লাহ রসুল সাল্লি হুসাল্লাম সেই ছোট সের বিষয়টা কি জিনিস তখন তিনি বললেন হো আর রিয়া সেটি হল মানুষকে দেখানো মানুষকে শোনানোর উদ্দেশ্যে যে সমস্ত আবাদত করা হয় সেগুলি ছোট সেরকে লিপ্ত হয়ে যায় সে তখন আমরা শের বড় শেরক এবং ছোট শেরকের পার্থক্যের মধ্যে বুঝেছি যে বড় শেরকে লিপ্ত হলে জীবনের সব আবাদত বাতিল হয়ে যায় আর ছোট সেরকে লিপ্ত হলে সেই আবাদতটি বাতিল হয়ে যায় তাহলে আমরা আজকে যারা আবাদত করছি আমাদের এখন এমনই একটি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যেন আমাদের বাহবা না হলে আমরা কিছু দান করতেও চাই না দান করতেও পারি না বা দান করলেই আমরা যেন একটা এর পিছনে বাহবা কিছু মার শুনতে চাই যে আমাকে অনেক দানবি বলুক আমাকে এই বলুক এই বলে আমরা আজকে আমাদের সব দিনের যতগুলি আবাদত সবগুলি যেন এই ধরনের করতে চাই প্রিয় বন্ধুরা এক্ষেত্রে আমার একটি মনে হলো খুব গুরুত্বপূর্ণ হাদিস যেটি শহীদ বুকারি এবং মুসলিমে এসেছে একজন মানুষ যদি তার অ্যাবাদতগুলি যত বড় গুরুত্বপূর্ণ অ্যাবাদত হোক না কেন যে অ্যাবাদত যত গুরুত্বপূর্ণ সেই আবাদতের ক্ষেত্রে তত বেশি সতর্ক থাকতে হবে যে আবাদত যত বেশি গুরুত্বপূর্ণ সেই আবাদতের ক্ষেত্রে তত বেশি সতর্ক থাকতে হবে আমরা আমাদের অর্থ ক্ষেত্রে যদি খেয়াল করি দেখা যায় যে যার যেই সম্পদটা যত মূল্যবান সেটার পিছনে ততই চোর ডাকা সন্ত্রাসী বেশি লেগে থাকে মানে ওটাকে চুরি করার জন্য ওটাকে হাতছাড়া করার জন্য ঠিক একই ভাবে শয়তানের কাজও একই মানুষের যে আবাদতটা যত গুরুত্বপূর্ণ শয়তান সেটার পিছনে তত গুরুত্ব দেয় যেন সেটাকে নষ্ট করে দেওয়া যায় একটি বিশাল হাদিস গুরুত্বপূর্ণ হাদিস যেটি সহিবুখারী মুসলিমের হাদিস এসেছে আল্লাহ মানুষ এক শ্রেণীর তাকে নিয়ে আসা হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সামনে কেমতের মাঠে আল্লাহ রাবুল্লাহ আলামিন বলবেন যে আমি তোমাকে অনেক কিছু দিয়েছি তুমি কি করেছ সে ব্যক্তি বলবে যে হে আল্লাহ আপনি আমাকে আসলে অনেক কিছু দিয়েছেন আর আমিও অনেক করেছি কি করেছি বলবে যে হে আল্লাহ আমি করান শিক্ষা করেছি নিজে এবং তুমি করান শিখেছ এবং শিক্ষা দিয়েছ তুমি আলেম হয়েছ কারি হয়েছ এটা তুমি আমার জন্য হও নাই তুমি হয়েছ মানুষ যেন লে কারি আলিম উন তোমাকে যেন বলা হয় তুমি প্রসিদ্ধ একজন কারি তোমাকে যেন বলা হয় তুমি প্রসিদ্ধ একজন বড় আলেম এই জন্য এটা হয়ে গেছে আর কোনো ইাদেরকে নির্দেশ দেওয়া হবে তার চেহারার উপর দিয়ে ছুচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ কারণটা কি তিনি তো আমরা জানি হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন খাই রুকুমনটা আল্লাহ আল্লাহ তোমাদের মাঝে সেই সবচেয়ে উত্তম ব্যক্তি যে নিজে করান শিক্ষা করেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে এত ভালো কাজটা করার পরেও সে ব্যক্তিকে আল্লাহ রবাহ আলমিন তার এই কাজটাকে কবুল করবেন না বরং তাকে চেহারার উপর ছেচরে জাহান্নামী নিক্ষেপ করার নির্দেশ দিবেন আল্লাহ কেন কারণটা কি কারণ হলো এক সেটা হলো নিয়তের মধ্যেই ছিল গর্বর নিয়ত ছিল না যে শুধু আল্লাহর নির্দেশে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি এটা করছি কারো মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয় এই নিয়তের মধ্যেই ছিল গড়্বর যার কারণে তার আবাদত बड़ो मूल्यवाना जान नामे ठीक है अल्लाह रसुल्लामें बला तुम्हें अनेक कि सम्पद दिएब्ल आलमी बोलें तुम्हें कि बे आल्ला सब सम्पद गी अपन पथे व्यय कर दिए আল্লাহুল্লাহ আলমিনের পক্ষ থেকে বলা হবে না তুমি মিথ্যা বলছো কখনো তুমি আমার সন্তুষ্টির জন্য আমার পথে ব্যয় করি বরং তুমি ব্যয় করেছ বলে। বড় দাতা বলে বাহবা দেওয়া হয়েছে সবকিছু তুমি পেয়ে গেছো আখেরাতে তোমার জন্য আর কিছু নেই তার চেহারার উপর ছেচির তখন জাহান্নামে নিক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হবে আল্লাহ আকবার।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 তোমার ইতিহাসের পাতায় যেন তোমাকে শহীদ নামে মানুষ স্মরণ করতে পারে তুমি শাহাদ বরণ করেছ সেটা দুনিয়াতে তুমি পেয়ে নার তার উপর জাহান নামের থেকে নিক্ষেপ করা হবে আল্লাহ আকবর এত বড় এত বিশাল বিশাল আবাদত হওয়া সত্ত্বেও তাদের পরিণতি এত ভয়াবহ কারণ কি কারণ হল এই রিয়া এই বিষয়টি হলো খুব কঠিন বিষয় মানুষ দেখানো মানুষকে শোনানোর বিষয়টি হলো খুব কঠিন বিষয়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 السلام عليكم ورحمة الله وبركاته وعليكم ورحمة الله وبركاته في ربن دورا اتغرطة پر نبي شائنية امرا دارس شنش لام امرا دارس شنش لام جه حدث تي پرشد صحابي عبدالله بن مسعود رضي الله تعالى عنه تي برنی تو حدث تي صحيح البخاري تيشه چه حدث تي هولو چار هزار دوشوت وشتن نبه نمبر حدث صحيح নার। মন মা চা ওদ নার। যে ব্যক্তি মৃত্যুবরণ করে কি অবস্থায় এই অবস্থায় যে সে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ একজনকে ডাকত আল্লাহর সমকক্ষের সে আবাদত করতো আল্লাহ সমকক্ষের কাছে সে প্রার্থনা করতো আল্লাহর সমকক্ষের কাছে সে দোয়া করতো এ অবস্থায় সে ব্যক্তি যদি মারা যায় আল্লাহ রাসুর সাল্লাম বলছেন দেখাল সে ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে কারণ হল একটি যে তার আসলেই আল্লাহ সুবহান হওয়াত আলার যে তাওহিত তার একত্রবাদ সেটি তারা জেনেও তাহার সাথে আরেকজনকে সমকক্ষকে নির্ধারণ করে নিয়ে তার কাছে আবেদন নিবেদন সম্পাদন করছে তার কাছে আবেদন নিবেদন পেশ করছে তার কাছে ধর্ণা দিচ্ছে এ অবস্থায় তার বিদায় ঘটেছে প্রিয় বন্ধুরা আসুন অন্যভাবে আরেকটি হাদিস গুরুত্বপূর্ণ হাদিস সে হাদিসটিও একই ভাবে সহিমের হাদিস তিরানব্বই নম্বর হাদিসটি আহ যেটি প্রসিদ্ধ আব্দুল্লাহিত রসুল সালামু ইউ বিহি নার আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে মানুষ দুই ধরনের হতে পারে একটা হল মনলি আল্লাহ क्ति जीवोदशा जतटुकुम सम्भव अनुजाद से मृत्युबरण कर लिप्त है तरह सुसम्बादानन्ना से व्यक्ति जाननाते प्रवेश मृत्युबरण करवस्था जो कखो से शर के लिप्त है नाई जदिओ जीवने कखो लिप्त होते आज सेगली তৌবা করে নিয়ে সে মুক্ত হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ রাসুল সাল সুসংবাদ দিচ্ছেন অপেক্ষা করছে আর যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করেছে সে কি শের লিপ্ত হয়ে সে মৃত্যুবরণ করেছে শের থেকে তৌবা করারও সে সুযোগ পায় নাই আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম বলছেন নার। জাহান্নাম যেন তার জন্য অপেক্ষা করছি সে জাহান্নামে প্রবেশ করবে প্রিয় বন্ধুরা বিষয় একটু গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত সামান্য একটু বিষয় সেটি হল তাউহিদের উপরে যদি প্রতিষ্ঠিত থেকে আমার জীবনকে শেষ করতে পারি তাহলে আমার জন্য সুসংবাদ হলো সেই জান্নাতের আমার জন্য সুসংবাদ হল জাহান্নাম আমার জন্য আল্লাহ হারাম করে দিবেন। আর যদি সেই তাউহিদ থেকে বিচ্যুত হয়ে আমি সেরকে লিপ্ত হয়ে যে কোনো দিক থেকেই হোক না কেন সেই আনুগত্যের ক্ষেত্রে হোক আল্লাহকে রব হিসেবে মানার ক্ষেত্রে হোক আল্লাহর আবাদত করার ক্ষেত্রে হোক আল্লাহর গোনাবলি বা ইত্যাদি সেগুলিকে শুধু আল্লাহর জন্য সাব্যস্ত করার দিক থেকে হোক যেকোনো দিক দিয়ে যদি লিপ্ত হয়ে যদি আমি তৌবা না করে সে অবস্থায় মারা যাই তাহলে জান্নাতের দরজা আমার জন্য বন্ধ এবং জাহান্নামের দরজা আমার জন্য উন্মুক্ত তাই আসুন বিষয়টি ছোট্ট করে দেখার নয় বিষয়টি খুব গভীর বিষয় এবং খুব কঠিন বিষয় খুব বড় বিষয় আমরা রাহেমা হল্লাহ বিসুন্দর ভাবে তিনি এ বিষয়ের অবতারণা করেছেন আমরা যেন সেই শেরকের সঠিক পরিচয় নিয়ে নিতে পারি সঠিক পরিচয় আমরা জানতে পারি প্রিয়বন্ধুরা লেখক রাহেমা হল্লা তিনি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে বাঁধলেন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 যে একজন মানুষ যখন সে শের থেকে বাস্তে পারবে তখনই সে প্রকৃতপক্ষে আল্লাহর আনুগত্যের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে পারবে তখনই সে আল্লাহ তাউহিদের উপর থাকতে পারে আর যখন সে শের জানে না তাহলে শেরকে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ রবুল্লা আলমীর তাউহিদের উপর সে কখনো প্রতিষ্ঠিত থাকতে পারে না তৃতীয় বিষয় এ অধ্যায় আমরা আরেকটি জানলাম যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে দোয়াও শিক্ষা দিলেন যে অজানা বসত যদি আমাদের কি হয়ে যায় কখনো সের কে লিপ্ত হয়ে যায় তাহলে সেজন্য অগ্রিম আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আমরা ক্ষমা চেয়ে নিব বা ক্ষমা চাইব সেই দোয়াও আমরা এই অধ্যায় আমরা শিখতে পারলাম তাই এই অধ্যায় থেকে আমরা বুঝছি তাহলে বেশি বেশি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ আল্লাহ রব্লা আলমিন তিনি মানুষের হেদায়তের মালিক তিনি আবার ইচ্ছা করলে মানুষ বিপথও চলে যেতে পারে তাই আল্লাহ রব্ল্লাহ আলমিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত অনবভাবে আর বিষয় আমরা জানলাম যে মানুষের ইমান পরিপূর্ণতা তখনই লাভ করে যখন সে সকল প্রকার অপরাধ সকল প্রকার শের সেগুলি থেকে যদি সে বাঁচতে পারে তাহলে মানুষ তার ইমানকে পরিপূর্ণ করতে পারে প্রিয় বন্ধুরা অনবভাবে আমরা আরেকটু জেনে নেব সংক্ষিপ্তভাবে যে শের এর যে ভয়াবহ পরিণতি সে ভয়াবহ পরিণতি গুলি আল্লাহ রবীলিন এবং রাসুল সাল তিনি তার হাদিসে তুলে ধরেছেন যেমন আমরা আগে সংক্ষিপ্ত আলোচনা করেছি যে একবারে যদি কেউ লিপ্ত হয় তাহলে সে ব্যক্তি প্রকাশ্যভাবে ভাবে গুমরা হয়ে যায় মানে ইসলাম থেকে একেবারেই যেন সে বের হয়ে যায় ইসলামের উপর সে আর কখনো থাকতে পারে না এ প্রসঙ্গে আল্লাহ রব্লা আলমিন বলেন ফাকাদ ওমাই ইউসিক বি যে ব্যক্তি আল্লাহর সাথে সেরকে লিপ্ত হয় সেটি হল সেরকে আকবর বরশের ফকাত সে প্রকাশ্যভাবে এবং বহু দূরে এমন গুমরাহির এমন অতল তলে সে চলে যায় যেন ইসলামের মাঝে আর সে কখনো থাকতে পারে না ইসলাম থেকে সে একেবারেই বের হয়ে যায় তাই শিরকে আকবর এই বরশের এটি একটি জঘন্যতম অপরাধ মানুষকে ইমান থেকে বের করে নেওয়ার মতো একটি অপরাধ অনুরূপ ভাবে শেরকের অপরাধ তাওবা ছাড়া কখনো আল্লাহ রবী আলামিন ক্ষমা করেন না যেটি আমরা শুরুতেই অধ্যায়ের পেয়েছি আল্লাহ রবীন্দ্র রবুল্লা আলম বলেন জিনিস আল্লাহ রব আলমিন অপরাধ শের অপরাধকে কখনো শের কি যেটি এ অপরাধকে আল্লাহ রবুল্লা আলমী কখনো ক্ষমা করেন না যদি সেই ব্যক্তি নিজে তৌবা সঠিক ভাবে না করে আর তৌবা করার অর্থ আবার এই নয় যে আমি সকালে তবা আস্তাক ফুর এক হাজার পড়বো আর রাত্রে তবা আস্তাক্লা এক হাজার পরব আবার যে করে আসতেছে সে সেই করতেই থাকবো এটা মূলত আসলে সত্যিকারী তৌবা নয় তৌবা এর জন্য বলে থাকি আমরা যে সত্যিকারী তওবার কয়েকটি শর্ত প্রথম শর্ত হলো আমি যে অপরাধে লিপ্ত হয়েছিলাম সে অপরাধ থেকে সম্পূর্ণ আমাকে ফিরে আসতে হবে কারণ তওবা শব্দটি আরবি শব্দ যার বাংলা অর্থ হলো ফিরে আসা তাই প্রথম হলো আমি যে শেরকা অপরাধে লিপ্ত হয়েছি সে শেরক অপরাধ থেকে আমাকে প্রথম বিষয় হলো ফিরে আসতে হবে আমি সারা জীবন গাছের কাছে দিয়ে আসলাম। গাছকে দেবতার মতো মেনে আসলাম আর এখন আমি তো বা করতেছি সকাল সন্ধ্যা এক বার করে কিন্তু এই গাছের কাছে ধর্ণা দেওয়া যদি বন্ধ না করি তাহলে আমার এ তো বা কোনো মূল্য নেই এটা একটা হাসি ঠাট্টাস্বরূপ উপহাস স্বরূপ ছাড়া আর কিছুই নয় তাই প্রথম বিষয় হলো সেই অপরাধ থেকে আমাকে সম্পূর্ণভাবে ফিরে আসতে হবে যে শেরকি অপরাধে আমি লিপ্ত ছিলাম দ্বিতীয় বিষয় হলো আমাকে এই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে যে ভবিষ্যতে আর আমি এ অপরাধে এই ধরনের অপরাধে লিপ্ত হব না কারণ আমি আজকে ফিরে আসলাম আবার কালকে মন চাইব সেটা আবার করব তাহলে এটার নাম তৌবা নয় সত্যিকারী তৌবা এটা নয় সত্যিকারী তৌবা হলো আমার এই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে আমি আবার এই ভবিষ্যতে এরকম জেনে শুনে অপরাধে কখনো লিপ্ত হব না এই প্রতিজ্ঞা থাকতে হবে তৃতীয় বিষয় হলো আন্নাদে আমা আমি আল্লাহ রব্লা আলমিনের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 আমার এ তৌবাউ হতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাউকে দেখানো বা কাউকে শোনানোর জন্য নয় মানুষ বলবে যে আমি কি করেছি যে এই কাজ করতাম এখন বাদ দিলাম এটা যেন মানুষ বলে এজন্য যদি তৌবা করি তাহলে এটার নামও হল আরেকটা শের আমরা যেটা আগে শুনেছি সে হল মানুষ দেখানো কিছু করা সেটাও শের তাহলে এই ধরনের যদি তৌবা হয়ে থাকে তাহলে সেই তৌবাও আবার আল্লাহ বলে আলমিন কবুল করেন না তাহলে ক্ষেত্রে চতুর্থ বিষয় যেটি তা হল এই অপরাধ থেকে ফিরে আসছি আমি আর করবো না সেটি একমাত্র আল্লাহ সুবাহানু হওয়াতে আল্লাহ সন্তুষ্টির জন্যই আল্লাহ সুবাহানু হওয়াতে আল্লাহকে খুশি করার জন্যই এই বিষয়গুলি আরেকটি শর্ত হয় সেটি হল এ কে অপরাধ যখন কেউ লিপ্ত হবে সেটি থেকে তৌবা করার জন্য আরেকটি হলে সময় থাকতেই সেই তৌবা করতে হবে সময় থাকতেই বলতে অর্থাৎ মৃত যখন আমার কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে আমার যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে এই মুহূর্তে যদি তৌবা করি তাহলে সেই তৌবা কবুল হওয়ার আশা করা যায় না ওই ফেরাউনের কথা যদি আমরা স্মরণ করি ফেরাউন সারা জীবন সে আল্লাহকে অস্বীকার করে বিদ্রোহী করে চলল কিন্তু যখন মৃত্যু এসে গেছে তখন বলে যে হে আল্লাহ আমি মুসারভাবের প্রতি ইমান আনছি আল্লাহ রা বলে আলমিন বলছেন আর এখন তোমার মৃত্যু এসে গেছে না তাই সময় থাকতেই সুযোগ থাকতেই আগেই আমাদেরকে সেই তৌবা করে ফিরে আসতে হবে তাই আল্লাহ রাবুল আলমিন বলছেন যে শেরকে অপরাধ যেটি জঘন্যতম এই বড় শেরকে লিপ্ত হওয়া এ অপরাধ যদি সঠিক কেউ না করে মারা যায় তাহলে জীবনে আল্লাহ রবীমিনবেন না এর জন্য তাকে অবশ্যই করবেন তার জন্য আল্লাহ রবীন্দ্র বাতিল করে দেয় আল্লাহ রব আলমিনের অষ্টাশী নাম্বার আয়তে বলছেন যদি তারা শেরকে লিপ্ত হয় তাহলে তাদের অতীত জীবনের সব আমল যেন হয়ে যাবে এটি একটা ছোট্ট দৃষ্টান্ত আমরা দিতে পারি যে একটা বিশাল বিল্ডিং একটা বিশাল বিল্ডিং তৈরি করতে অনেক সময় লাগে অনেক অনেকক্ষার প্রয়োজন হয় কিন্তু একটা যদি বিষাক্ত বোমা এখানে নিক্ষেপ করা হয় এই বিল্ডিংটা উড়িয়ে দিতে দুই এক মিনিটের ব্যাপার এর মধ্যে সেটা শেষ হয়ে যায় ঠিক একই শেরকে অপরাধটা হলে এই বিষাক্ত বোমার মতোই কঠিন বোমার মতোই একটা মানুষ তার জীবনের পঞ্চাশ বছর ষাট বছর অনেক আবাদত করেছে কিন্তু যখন শেরকে আকবরে লিপ্ত হয়ে যায় তার এই বিশাল জীবনের বিশাল সব আবাদত গুলি মেহু মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যায় বরং আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম কেউ আল্লাহ সতর্ক বাণী দিয়েছেন যেটি সুরাজুমারের পঁয়ষট্টি হে নবী তোমার প্রতি এবং তোমার পূর্বে যারা যত নবী ছিলেন রসুল ছিলেন সবার কাছে কি আমালুকা যদি তুমি সেরকি লিপ্ত হও তোমার আমল সব বরবাদ হয়ে যাবে সব বাতিল হয়ে যাবে ওলা তাকে উনান্নামিনাল খাওয়া এবং তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রিয় বন্ধুরা আসুন আমার মনে হয় আজকে মুসলিম বিশ্বের কথাও যদি আমরা চিন্তা করি মুসলিম বিশ্ব আজকে ক্ষতিগ্রস্ত কারণ কি এর একটি বড় কারণ হলে এই মুসলিম বিশ্ব আজকে আমরা অবাদতের নাম দিয়ে আমরা শেরকে অনেকে হাবুডুবু খাচ্ছি যেটি আল্লাহ রাবুল্লা আলমিন অন্য আয়তে বলছেন ওমাই উমিনার্লাহ ইল্লাহ ওহুম মুশ্রিক তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও তারা যেন আজকে মুশ্রিক আর এই লিপ্ত হওয়ার কারণে আজকে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাই আমাদেরকে আমরা যদি ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হতে চাই আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর করতে হবে সেই শের অনবভাবে অন্যভাবে কে আকবারে লিপ্ত হলে জান্নাত হারাম হয়ে যায় অনবভাবে সের কে লিপ্ত হলে জাহান্নাম অবধারিত হয়ে যায় যে বিষয়গুলি আমরা আগে শুনেছি অনবভাবে পৃথিবীর বুকে সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ সেটি হল এসের আকবার।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 জঘন্যতম অপরাধ কারণ সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ একায় আর এখন ডাকার ক্ষেত্রে আল্লাহর সাথে আরেকজনকে আমরা শরিক করে নিচ্ছি তাই এই শির্ক হল সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ আসুন প্রিয় বন্ধুরা আমরা যেন এই শেরক থেকে বেঁচে থাকতে পারি এ শেরক সম্পর্কে আমরা আরো সচেতন হয়ে আরো এ বিষয়ে আমরা অবগত হয়ে শেরক থেকে নিজে বেঁচে থাকার চেষ্টা করব এবং মানুষকেও বেঁচে থাকার জন্য দাওয়াত দিব আহ্বান জানাবো যার মাধ্যমে হয়তো আমরা নিজেরা এবং সকল মুসলিম সমাজ তৌহিদের উপর প্রতিষ্ঠিত হতে পারব আল্লাহ আমাদের সব্বাইকে সেই তৌফিক দান করুন আপনাদের এতক্ষণ ধৈর্য সহকারে এ দর্শ শোনার জন্য সকলকে জানাচ্ছি ধন্যবাদ আল্লাহ সকলকে যা যায় খায়ের দান করুন আজকে আমরা এই দর্শে এখানে